আলিহি ও সাহাবিহি আজমাইন ওবাদ সমান দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমামর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান্ন জামাত রাকিদার বর্ণনা একই একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম কেয়ামতের কেয়ামতের উপর আলম কেয়ামতের উপর ইমান ইমানের বিষয়টি আলোচনা করেছেন সেখানে তিনি বলেছেন রনু মিল বা আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি ও জেজাউল আমাল ইয়াম কেয়ামা কেয়ামতের দিন যে সমস্ত মানুষের আমল যা হয়েছে সেটার উপর প্রতিদানের উপর ইমান রাখি এখানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে কেয়ামতের শেষ পর্ব যখন মানুষ পুনরুত্থানের উপর ইমান আগে সর্বব্যাপে যে ধ্বংস আসবে সেটার ব্যাপারে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি তো সেখানে আমরা বলেছিলাম যে যে ইসরাফিল সিংহে ফুত দেবে আর ফুত সাথে সাথে মানুষ যে যে অবস্থায় আছে সে অবস্থায় মারা পড়বে এমন কি একজন মানুষ খাবার মুখের কাছে নিয়েছে সেটা খেতে পারবে না একজন দুধ দহিয়ে এনেছে কিন্তু সেই দুধ খেতে পারবে না একজন কাপড় বিছিয়েছে কাপড় সুজা করতে পারবে না অথবা কিনতে পারবে না একজন তার ওঁটের পানি খাওয়ার জায়গা ঠিক করছে সেটাও ঠিক করতে পারবে না जेर पानी व्यवस्थापना करते ठीक रखते रसोल्लास्ल से भय अवस्था के जान दिए सिंगाएं विभिन्न आयतुकू देखी कुरानिकिमे विभिन्न शब्दा फूतकार विषय कृंगाए फूतकार क्य कयटी विभिन्न आयत विभिन्न रकम शब्द स्पष्ट हो जाए जेम बस आयाते आस सड़क एक्ट बा অর্থাৎ বেহস হওয়ার হলো হল পুনরুত্থানের পুনরুত্থানের একটি হবে এভাবে কোন দ্বিমত নেই কিন্তু এখন আর একটি শব্দ আসে ফেফা যে আমি আসমান জমিন কিছু ভয় পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে ভয় পাওয়ার বিষয়টি আলাদা ফুতকার না একই ফুতকারের প্রথমে ভয় পাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা সড়কে পরিণত হবে মহানিনাদে পরিণত হবে মানুষ বেহোস হয়ে যাবে সেটা কি এক সে দুইটা মিলে এক কিনা না দুইটা ভিন্ন ভিন্ন এ নিয়ে বিভিন্ন মতভেদ থাকায় दलुसारेल करते जेहेत सही हादिस करीम भाष्य स्पष्ट बोझा करा आटार प्राधान्य दीब যাতে বোঝা যায় কোরআন এবং সুন্নায় যদি আমরা স্পষ্ট আলোচনা করি বিশুদ্ধ সব জায়গায় তাহলে আলোচনা করার পরে যদি গবেষণা আমরা নিয়ে আসি সমস্ত দল বোঝা যায় আসলে সিঙ্গায় ফুৎকার দুইবার হবে প্রথমবার সিঙ্গায় ফুৎকার দিলে সর্বশেষ পরিণতি হবে মানুষ মারা যাওয়া আর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেবে তার সর্বশেষ পরিণতি হবে মানুষ পুনরুত্থিত হয়ে আল্লাহর দরবারে উপনীত হওয়া আল্লাহ তালা কোরআনে কারিমি বলেছেন অনুভেখাবি সুরি আর সিঙ্গায় ফুতকার দেয়া হবে فهو صعقه من في سماوات ومن في الارض إلا من شاء شا الله جه اسمان ونزمين جهة عصي شعبه بيهوش هوه پر جهة إلا من شاء الله الله جهتا جهتا جهتا جهتا جهتا شعبه شعبه دهنگ شوه جهة سمنا نوف خافيه اخرى تارفا شخن عرق بار فتكات دياه حبي فايدا هم قيامو ينزرون اشي فتكات شاتا شاته منوش اللار دار بار دوله جي افستي تحبيه آمان داري যে কি ঘটনা ঘটে গেল আল্লাহ তালা কোরআনে করিমে প্রথম ফুৎকারকে কখনো বলেছেন রা জেফা আর দ্বিতীয় ফুৎকারকে বলেছেন রা দো আল্লাহ রা জেফা উল্লাহ বলেছেন তার জুফুর রা জেফা প্রকম্পন কারণী প্রকম্পন করবে অর্থাৎ কম্পন অনুভূত হতে থাকবে যেটা তার বলছেন তৎ বাড়হার রা তার পিছনে আসবে যা পিছনে আসার অর্থাৎ পিছনে আসার হচ্ছে দ্বিতীয় ফুৎকার आल्ला प्रथम फूतकार नाम दिए राेफा और द्वित फुतकार नाम दिए राेफाईटा शब्द आसार कारण स्पष्ट हो फूतकार जगह से आल्ला प्रथम सही चित्कार और द्वित नफखेफी सुर प्रथम चित्तुटा शुरू हो द्वित सिंगे फूतकार कथा जेहेतु यार पर নতুন করে আবার তৈরি হবে মানুষ এবং নতুন করে মানুষ উপস্থিত হবে আল্লাহর দরবারে সেই জন্য সিঙ্গা করে উল্লেখ করেছেন আর প্রথমটা যেহেতু মানুষ মারা পড়বে চিৎকার শব্দ শুনতে শুনতে এই জন্য সহাটাকে উল্লেখ করেছেন এই দুইটাই আল্লাহ তারা উল্লেখ করেছেন তার অর্থ হচ্ছে দুইটাই সংঘটিত হবে যেমন আল্লাহ তালা বলছেন মাইজুর সহা মুন তারা তো অপেক্ষা করছে কেবল একটি চিৎকারের যে তারা ঝগড়ায় লিপ্ত থাকবে তখন যা তাদেরকে পেয়ে বসবে অর্থাৎ একটি চিৎকার এমন সময় পেয়ে তারা ঝগড়ার মধ্যে আল্লাহ প্রথম ফুটকার নাম দিয়েছেন সৈহা তারপর আল্লাহ বলছেন তারপর আবার সিংহ দেয়া হবে ফাইজ আহমিন ইয়ান সেলুন তারা তাদের কবর থেকে তাদের রবের দিকে দ্রুত বেগে ধাবিত হয়ে যাবে নসলানর্থ আসিল মেসি দ্রুত কোন দিকে দেওয়া লক্ষ্য চলে যাওয়ার নাম হচ্ছে নাসল ইমাম বুখাই রহমতুল্লাহ তার তফসিরে সে নাসলান হিসেবে উল্লেখ করেছেন আসর আহত ফিল তিনি ব্যাখ্যা করেছেন তাহলে বোঝা গেল যে দুটি কোরআন থেকে আমরা পাই যে দুটি ফুটকারের কথাই আমরা পাই অনুরূপভাবে বিশুদ্ধ হাদিসে দুইটি ফুঁকারের কথা আহ নফখা বলার কারণে বোঝা যাচ্ছে দুইটি ফুঁতকারে দেয়া হবে দেয়া ফুঁ দেয়া সেই মহা নিন হবে সেই ফুঁ দুই ফুঁয়ের মাঝখানে চল্লিশ এটা আবহাওয়ার দল বলেছেন তখন তার সাথীরা বললেন ইয়া আবাহরাইরা আর বাউ না ইয়ৌমান আবহা আবার আপনি বলুন চল্লিশ দিন বলুন তিনি বলেন আবাই আমি অস্বীকার করলাম অর্থাৎ চল্লিশ দিন বলবো না কাল আর বাউনে সাহারান তখন ক বললো যে তারা বলল যে আবার যে কালু আর বাউনে সাহারান তাহলে কি চল্লিশ মাস তিনি বলেন যে আবাই তু আমি তা অস্বীকার করলাম তারপর তারা আবার বললেন যে আর বাউনে সাহারান চল্লিশ বছর তিনি বলেন আবাই আমি সেটা অস্বীকার করলাম মূলত কেন তিনি সেটা অস্বীকার করেছেন সেটা আমাদের জানার বিষয় এক নম্বর হচ্ছে তিনি রসুল্লা সাল্লা থেকে এর চেয়ে অতিরিক্ত শুনেননি রসুল বলেছেন বছর দিন মাস কোনটাই তিনি বলেন নাই সেই জন্য আমরা এইভাবে নির্ধারণ করতে পারি না এই জন্য আবহাওয়া দেওয়াল অস্বীকার করেছেন কারণ গাইবী ব্যাপার রসুল যতটুকু সংবাদ দিয়েছেন তার বাইরে অতিরিক্ত কোনো কিছু বানিয়ে বলা যাবে না এক দ্বিতীয়ত একটি গুরুত্বপূর্ণ জিনিস আসলে এখানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে দেখুন সময় কিন্তু এখন নির্ধারিত হয় সূর্যের কারণে এবং কোথাও কোথাও সূর্য যদি তার কক্ষপথ চলতে দেরি হয় সেখানে সময়ও কম কম কম থাকে আপনারা জানেন বিভিন্ন বিভিন্ন গ্রহ উপগ্রহে সময়ের বিবর্তন একরকম নয় তখন যেহেতু পৃথিবীর এই অবস্থা ধ্বংস হয়ে যাবে সূর্য থাকবে না চাঁদের থাকবে না চাঁদ থাকবে না গ্রহ নক্ষত্র সবই ধ্বংস হয়ে যাবে তখন এই হিসাব কোনটার ভিতর হবে নির্ভর করবে সেই জন্য রসুল্লাহ সেটা নির্ধারণ করেননি তিনি বলেছেন আর বাউন পর্যন্ত বলে তিনি থেমেছেন আমাদেরও তার মধ্যে থেমে থাকা উচিত আমরা বলবো দুই নফখার মাঝখানে দুই ফুঁতকারের মাঝখানে চল্লিশ থাকবে এবং এটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে ফুঁতকার দুইবার হবে অনুরপে আরেকটি হাজি সহি মুসলিম সাহায্য আহর আসালে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহিসামকে বলতে শুনেছি তিনি বলেছেন সুম্মাইনফা খুফিসুর তিনি বলে তার প্রথম শুনবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার উঠে হাউজ ঠিক করছিলেন কাসমে ধ্বংস হয়ে যাবে তারপর আল্লাহ তারা পাঠাবেন আউকাল আল্লাহ তারা আকাশ থেকে বৃষ্টি পাঠাবেন পাঠাবেন কান্না মনে হয় যেন তা হালকা হালকা বৃষ্টি অথবা ছায়ার মতো পাঠাবেন হুম কেয়া সাথে তখন ওখরা বলেছে এখানে হাঁদিছে দ্বিতীয়বার অর্থাৎ দ্বিতীয়বার ফুৎকার দেয়া হবে ফুৎকার সাথে সাথে তারা দাঁড়িয়ে আল্লাহর দরবার তাই টাকাতে থাকবে কোথায় তারা পৌঁছেছে তাহলে বোঝা গেল হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিংঘায় ফুঁত দুইবারই হবে এর বেশি নয় অনুরূপ ভাবে তার হাকি তার কিতাবের মধ্যে স্পষ্টভাবে নিয়ে এসেছেন বাই হাকি তার বা অন্য শুরুর মধ্যে যে বিশুদ্ধ শক্তিশালী সনদে তিনি ইব্রুম মাসুদ থেকে মাসুদ থেকে নিয়ে এসেছেন যেটা মাউকুফ মাউকুফ হাদিস নিয়ে আসছেন তিনি বলেছেন আসমান এবং তিনি সিংহায় ফুৎকার দিবেন ওয়াসুর ও কারন আর সিংগা হচ্ছে ফুৎকার দেয়ার মতো। এমন বাঁশির মতো একটি জিনিস ফালাই খালকুন ফিসামা ওয়াতা ই শাহরুক আসমান এবং জমিনে কোন সৃষ্টি এমন কোন সৃষ্টি থাকবে না যা মারা পড়বে না তবে আল্লাহ যা চান তারা মারা পড়বে না তারা ধ্বংস নেই তার কোন দুই তারপর একটা ব্যাপক সময় অতিবাহিত হবে আল্লাহ যতটুকু চান ততটুকু সময় সেখানে অতিবাহিত হবে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাসুদ আদিউল আহ বলছেন সময় কোন উবাইন নাফ খাতাইনি তারপর দুই ফুটকারের মাঝখানে কিছু সময় হবে যে সময়টা আমরা নির্ধারণ তিনি নির্ধারণ করেনা তিনি বলছেন যে অনেক ব্যাপক সময় হবে আল্লাহ জানেন সেটা কতটুকু সময় হবে তবে তিনিও বলছেন দুই ফুৎকারের বেশি নয় অনুরূপভাবে আউসিবনাউসা কাপির সোল্লা সাল্লা থেকে বর্ণনা করেন তিনি বলেছেন ইন আফদ ইয়ামা তোমাদের সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন ফিহী সরকা এর মধ্যেই তোমাদের মৃত্যু হবে ধ্বংস হবে সবকিছু অফিহিন নফখা এর মধ্যেই সেখানে ফুৎকার হবে দুইটা জিনিস উল্লেখ করা হয়েছে অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে ফিহিল বাস এর অর্থ হচ্ছে নফখা প্রথমটা সরকার দ্বিতীয়টা বাস এর অর্থ হচ্ছে দুইটাই হবে এর বেশি হবে না এটাই সাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই হাজার আসকাল রহমতুল্লাহ আলহী এবং সত্যনিষ্ঠ অধিকাংশ আলেম বলে থাকেন যে বিশুদ্ধ মতে ফুতকার হবে দুটি এর বেশি নয় এর এই এর বিপরীতে একদল আলেম মনে করেন যে ফুতকার তিনটি হবে তারা বলে থাকেন যে প্রথম ফুৎকার হবে নফকাতুল ফাজা তারপর ফুৎকার হবে নাফখাতুর শাক তারপর ফুঁৎকার হবে নাফখাতুর বাস ফাজাহর্ত ভীতি প্রথম এমন একটি ফুঁৎকার দেওয়া হবে যেই ফুঁৎকারের কারণে সবাই ভীতি ভীত বৃহবল হবে ভয়ে থাকবে ভয় ভয়ে তারপর হবে নাফখাতুর শাক তারপর হবে মৃত্যুর ফুৎকার তারপর হবে পুনরুত্থানের ফুৎকার তারা এই তিনটি মত পোষণ করেছেন এই মতের পক্ষে যারা গেছেন তার মধ্যে বিখ্যাত আলেমদের মধ্যে রয়েছেন ইমাম ইবনুল আরাবি ইমাম শেখুল সাহি ইবন তেমিয়া যেদিন সিঙ্গায় ফুতকিয়ার দেওয়া হবে সেদিন ফাজিয়া আমি তমান আসমান এবং জমিনে যা আসে সবাই ভয় পেয়ে যাবে আল্লাহ যাদেরকে ভয় পাওয়ানোর ইচ্ছা নেই তারা ব্যতীত সুরা নাম সেটা উল্লেখ করেছেন उद्देश्य ना व्यतीतरा प्रमे सिुतकार द्वारा एक नफकतुला भय पवान फुतकार द्वित मा सबकिवर फूतकार और तीत सबकिनुत्थान करते हार फूतकार फूतकार तीन टे কোরআন এ আয়াত দিয়ে দোল দিয়েছেন একটি আর অন্যান্য আয়াতো আছে যেখানে সড়কের কথা আসছে এবং বাসের কথা আসছে তারা তিনটি মিলিয়ে তারা এই তিনটি শব্দকে মিলিয়ে একটা ফাজা একটা একটা বাস তিনটা তারা তিনটা মনে করেছেন তাদের পক্ষে তারা একটি বড় একটি হাদিস রয়েছে তবরানি হাদিস তবরানি হাদিসটি বর্ণনা করেছেন এটা সেখানে উল্লেখ আছে যে সুময়ুন ফাকু ফিসুর তারপর সিংঘায় তিনটি ফুটকার দেয়া হবে হচ্ছে মৃত্যুর দ্বিতীয় যাতে সবাই মারা পড়বে আর তৃতীয়টি হচ্ছে আল্লাহ রব্বুল ইজলের ইজ্জতের সামনে দাঁড়ানোর ফুতকার এই এই তিনটি জিনিস সেখানে উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত তারা যে আয়া দিয়ে দলে দিয়েছেন এই আয়াতটি তাদের যে দাবি করছেন তারা তারা সুস্পষ্ট নয় স্পষ্টভাবে সেটা প্রমাণ করছে না কারণ অন্য আয়তে আল্লাহ সুরের জায়গাতে সেখানে যে সেখানে আল্লাহ এই ফাফাজা আজ সয়াক কামান ফিসা মাহমুদ বলেছেন তো নফখাতুল ফাজা এবং সয়াক একই জিনিস সেটাই বোঝা যাচ্ছে কারণ দুই জায়গাতে একই শব্দ পরপর আসছে আর যে এটার পরিণতি একটাই আসছে যে আসমান জমিনে যারা আছে সবাই ভীত হবে अर्थात सब मारा पड़े एक भय पेड़ मरे जाए अर्थ होते शुरू हो भये शेष हो सड़क दिए मृत्यु दिए बार उद्देश्य एटाई सूस्पष्ट हो द्वित फुद के समय सब आल्ला सामने नीते इबना हजार अहमदुल्लाजे एखने मतभेद नहीं प्रथम सड़क जीता है बेहोस भय पाइव तरह बेहोस यार द्वित সেটা হবে আল্লাহর সামনে নিতে হওয়ার অর্থাৎ ভয় পাইতে পাইতে বেহরে মরে যাবে আর দ্বিতীয়টাতে আল্লাহর সামনে নিতে হবে এটা হচ্ছে বিশুদ্ধ মত বলে তিনি বলছেন তারপর তারা যে হাদিস দিয়ে দলে দিচ্ছেন যে তিনটি ফুটকার হবে তবর সেই বিখ্যাত তবেল হাদিস সাধারণত এই তবিল হাদিসগুলো বেশিরভাগই দুর্বল হয় এ হাদিসটিও দুর্বল এই হাদিসটি হাদিসটি দুর্বল এবং মোত্তারে বলে আলমগণ বলেছেন ইমন হাজার রহমতুল্লাহ বলেন যে হাদিসটি দুর্বল ইমাম বাই হাকিও হাদিসটিকে দুর্বল বলেছেন এর বাইরে तृतिय एक मत हे क्यों नफका फूतकार हो चार एक मानुष, भी पे मानुष के मार्क जीवित कर मानुष हो जावा मानुष भये मुक्त हुआ चार्ट कथा ता थकें क्योंकि आसल इम हज रहा आलि एक फूतकार विभिन्न स्तर वर्णना कर प्रथमटाई द्वित फुतकार स्तर वर्णना कर অর্থাৎ প্রথম ফুৎকারের সাথে সাথে ভয় পাবে মানুষ ভয় পেতে পেতে মানুষ বেহস হবে বেহস হতে হইতে মারা পড়বে দ্বিতীয় ফুৎকারের সময় মানুষ হুঁশ হবে হুঁওশ হয়ে উঠে আল্লাহ বলে দাঁড়াবেন বিভিন্ন স্তরে ভাগ করে তারা চারটে বানিয়েছেন মূলত ফুৎকার হবে দুটি তিনটি নয় তিনটির ব্যাপারে সরাসরি কোনো বিশুদ্ধ কোনো দলিল পাওয়া যাচ্ছে না বরং বিশুদ্ধ দলিল হচ্ছে এটাই যে দুটি হবে যেখানে হাদিসে নফ খাতাইনে বলা আসছে ওখরা বলা হয়েছে সুতরাং সেখানে দুটির বেশি আমরা সাব্যস্ত করব না আমরা বলবো সিংহের দুইবার ফুটকার দেওয়া হবে প্রথম ফুটকার সাধারণ ভয় পাবে ভয় পেতে যাবে আর দ্বিতীয় ফুতকারের সাথে সাথে মানুষ জীবিত হয়ে আল্লাহ রাবুল ইজতের সামনে উপনীত হবে সেখানে তারা পরস্পর দেখতে থাকবে কি অবস্থা সংগঠিত হয় দেখা গেল যে আমরা বুঝতে পারলাম যে দুটি ফুতকার হবে এখন প্রশ্ন হচ্ছে এই দুটি ফুতকারের মাঝখানে সময় কত সেটাও আমরা বলেছি যে হাদিসে আসে সে চল্লিশ বলা হয়েছে সে চল্লিশ দিন বছর কোনোটাই নির্ধারণ করা হয়নি এবং তার কারণ আমরা উল্লেখ করেছি এখন এখানে একটি শব্দ খুব ব্যাপক আকারে দেখা যাচ্ছে হাদিসে বলা হয়েছে ইল্লা শাহ আল্লাহ ইল্লামান শাহ আল্লাহ যে আল্লাহ যাদেরকে চাইবেন তারা কিন্তু এই ফুৎকারে ধ্বংস হবে না অর্থাৎ এই ফুৎকারের মাঝখানে ফুৎকার কোন ফুৎকারে তারা ধ্বংস হবে না ফুৎকার ধ্বংস না হওয়ার অর্থ হচ্ছে তারা থাকবে এরা কারা এ নিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত এসেছে বিভিন্ন মত এসেছে ইলা হাশা ইমাম ইবান হাজম রহমতুল্লাহ আলাই বলেন যে এরা হচ্ছে সমস্ত মালাইকে ফেরস তারা তারা ধ্বংস হবে না কারণ তারা যদি ধ্বংস হয় তাহলে আল্লাহ তালার আল্লাহ তারা তারা ধ্বংসের ভিতরে তারা ধ্বংস হওয়ার জন্য তারা যে মৃত্যু তাদের কোনো পরিণাম ফলভোগ করতে হবে না তাদের ধ্বংস হবে না এটা তিনি উল্লেখ করেছেন মূলত এই জিনিসটা ব্যাপারে তাদের তার পক্ষে একটা দলিল তিনি উল্লেখ করতে চাচ্ছেন যে রসুল্লা সালাম বলেছেন যে যখন আল্লাহ তালা কথা বলেন তখন ফেরেজ তারা সেটা শোনার আগে বেহোস হয়ে যায় অর্থাৎ যেন আল্লাহ আল্লাহ তালা তাদেরকে এই যে বেহোস করে দেন এই বেহোসের কারণে তারা সর্বশেষ ফুৎকারের সময় তারা আর দ্বিতীয়বার বেহোস হবে না তার হোশ হারাবে না তারা তারা জীবিত থাকবে এটা তিনি বলতে চাচ্ছেন এ দিয়ে দলিল দিচ্ছেন তিনি কিন্তু এটা সুস্পষ্ট নয় এটা সুস্পষ্ট নয় আহ কোনো কোনো ইমাম বলেছেন যে যারা জীবিত তখন থাকবে যারা মারা পড়বে না তারা হচ্ছেন জিব্রাহ মিকাইল ইসরাফিল এবং মালাকুরমদ এ চারজন তারা জীবিত থাকবে তারা মারা পড়বে না কেউ কেউ এর সাথে যোগ করেছেন অতিরিক্ত যে হামারতুল আরশ যারা আরশও বহন করে বহন করে তারাও মারা পড়বে না কিন্তু তারা এর পক্ষে বিভিন্ন যে সমস্ত হাদিস হাদিস উল্লেখ করে থাকে সেগুলি বিশুদ্ধ না হয় আমরা এর পক্ষে যাচ্ছি না অর্থাৎ এই মতটিও আমরা গ্রহণ করতে পারছি না কোনো কোনো ইমাম বলে থাকেন বিশেষ করে ইমাম আহমেদ ইবিনাম্বুল রহমাউল্লাহ তিনি বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা মারা পড়বে না ধ্বংস হবে না এদের উদ্দেশ্য হচ্ছে জাননাতে যারা রয়েছে যেমন হুর আইন, উলদান গেলমান যারা আছে এরা কখনো মারা পড়বে না ইমাম আবু শাহ ইবনুল সাকবেলা এরা বলেছেন এবং শাহ ইবন মুজাহেম বলেছেন যে জান্নাত এবং জাহান্নামের খাজেন যারা আছে এবং সেখানকার সাহাবিচ্ছু যারা আছে জাহান্নামের তারা কখনো মারা পড়বে না অর্থাৎ তারা সে অবস্থায় থাকবে অর্থাৎ জান্নাত যাহ অবস্থা পরিবর্তিত হবে না সে অবস্থায় থাকবে এটাই তারা তাদের বলার উদ্দেশ্য এটা ইমাম আহমদ ইবনী হাম্বলের মত এবং এটা অনেকটা বেশি বিশুদ্ধ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আল্লাহ বলেন যে জান্নতে যারা যাদেরকে আল্লাহ তালা অ্যাকসেপশান করেছেন আলাদা করেছেন ব্যতিক্রম বলেছেন ধ্বংস থেকে তারা জান্নাতে যারা আছে তারা কারণ জান্নাতে কোনো মৃত্যু নেই আসলে জান্ সেহেতু এটা এবং তন্ড জাহান্নামে যেহেতু মৃত্যু নেই তারাও সেটাও ধ্বংস হবে না জান্নাত এবং জাহান্নামের কোন ধ্বংস নেই তার মধ্যে যারা তারাও ধ্বংস নেওয়ার অর্থ হচ্ছে ইল্লা সাহা আল্লাহ আল্লাহ যাদেরকে চাইছেন তারা ব্যতীত আর সবাই ধ্বংস হবে অনুরূপ ইমাম আবুল্লা আব্বাস আল কর্তুবী সাহেবুল মোফেম ইসলেম তিনি বলছেন যে সমস্ত মৃত মানুষ ধ্বংস হবে না ইলাম আসাল বলে মৃত মানুষ বোঝানো হয়েছে কারণ তারা তো আগেই মরে গেছে তো অনুভূতি নেই এটা তিনি বলতে বলতে চেয়েছেন ইমাম ইবুল কাইম কখনো কখনো এই মতের দিকে তারা মতকে প্রাধান্য দিয়েছেন কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আসলে আল্লাহ তালা জান্নাতে যাদেরকে রেখেছেন তারাই ধ্বংস হবে না জান্নাতের বাইরে যারা আছে তারা প্রত্যেকেই ধ্বংস হবে যাহার যারা রেখেছেন তাদেরকে তারা ধ্বংস হবে না যাহার বাইরে যারা সবাই ধ্বংস হবে এমনকি ফেরেশ তারা ধ্বংস হবে এবং সেটাই হচ্ছে বিশুদ্ধ মত ইল্লা আশা আল্লাহ সেটা বোঝানো হয়েছে সম্মানিত দর্শকবিন্দু আমরা ইনশাআ আল্লাহ পরবর্তী পর্যায়ে জান্নাতের পরবর্তী পর্যায়ে আখেরাতের দ্বিতীয় স্তর কেয়ামতের দ্বিতীয় স্তর অর্থাৎ যেখানে আল্লাহ তালা হিসাব নিকাশ ক্যাশ নেবেন এবং যেখানে আল্লাহ সামনে সব উপস্থিত হতে হবে সে বিষয়ে বিষয়টি বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখের দাওয়া আনান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি